أهلاً بشكل صديقي وإشتغل لبحل عقدة من اللساني أفضل على رسوله الكريم ثم بعد فأعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكره شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم هو الله يعلم وأنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الناس معاد كمعاد الزهب والفضة إذا فقهوا صدق الله العظيم وصدق رسول الله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكين في حديث الثلاث مره رسول الله صلى الله عليه وسلم بيثن ما نذر كده उपमा दिएन صنضر خرين ساتھ الناس مع دين الذهب والفضه মানুষ থাকে মাটির সাথে কাদার সাথে পাথরের সাথে মিশে তার কোনো দাম থাকে না পরবর্তীতে যখন এটাকে রিসাই নাগারে নিয়ে আগনের দ্বারা জালায় তার আবর্জনা থেকে থেকে মুক্ত করা হয় এটা দামি হয়ে যায় সৃষ্টিগতভাবে মানুষ বিভিন্ন আবর্জনার সাথে জড়িত জিনা লিন নাস حبু الشহাওয়া মিনান নিসা ওয়াল বনী ওয়াল قناهতিল মুকন্তারা মিন الذাহাব ওয়াল যে মানুষের কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে মানুষের দিলের মধ্যে চাহিদার বস্তুগুলি কি নিজের প্রবৃতি যেগুলি কামনা করে সেগুলি কি করা যাওয়া স্ত্রী সন্তান সন্ততি স্তুপিকৃত ধন নিশান লাগানো গাড়ি ঘোড়া এই সব কিছু মানুষের কাছে আকর্ষণীয় আল্লাহবুল বলতেছেন যে এইগুলি হল দুনিয়ার ভোগের সামগ্রী জেহাদের পথে যে বিষয়গুলি বাধা সেগুলির বিষয়ে বলছেন কুল ইনকান আবা উকুম আবনা উকুম ইকান জিহাদ ফ্লাহ কমল হত্যা মানুষের কে লুণীয় আকর্ষণীয় দিলের সাথে জড়িত এইগুলো যদি তোমাকে আল্লাহর থেকে সৃষ্টিগত ভাবে মানুষ স্বর্ণরূপার মত দামি কিন্তু এই সৃষ্টিগত ভাবে এই দামি জিনিসটাকে আল্লাহ কাবুল আলমী এই সমস্ত আবর্জনা এবং ময়লার সাথে যদি কি করছেন এখন এই ময়লাভুক্ত হওয়ার জন্য আবর্জনা থেকে পরিষ্কার হওয়ার জন্য পরীক্ষাগারের মধ্যে সুদন হওয়া ছাড়া কখনো দামি হতে পারবে না আল্লাহবুল্লা আলমিন বলতেছেন মানুষ ভাবছে বলার পরে ছেড়ে দেওয়া হবে তাদেরকে মুক্তি পেয়ে যাবে তারা পার পেয়ে যাবে অথচ তাদেরকে ফেত নাই ফেলা হয়নি ফেলা হবে না কেমন পরীক্ষায় আল্লাপা অন্য বলতেছেন আমি জানা ভাবছো তোমরা জাননাতে চলে যাবে অথচ তোমাদের উপর সে অবস্থা আসেনি যা তোমাদের উপর পূর্ববর্তীদের উপর এসেছিল তাদের উপর কি অবস্থা এসেছিল প্রকম্পিত হয়েছে নিজের বাড়িতে ঘরে বেঁচে টিকার ব্যবস্থা নেই সমাজের মধ্যে টিকার ব্যবস্থা নেই টিকা থাকতে পারবে সে নাই এমন পরিস্থিতি হয়েছে যে রসুল এবং তার সাথে আর কখন আল্লাহ সাহায্য এই অবস্থা গুলো আসার পরে আল্লাহ নসরুল্লাহ খরিদ আল্লাহের সাহায্য অতি নিকটে বিপদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে হচ্ছে হাত্তাই আসার রসুল এবং রসুলেরকিন হয়েছে যে আমার নিজের লুকেরা এখন আমাকে মিথ্যা প্রতিবন্ন কুজিবু এখন আমি মিথ্যা হব মানে আমার নিজের লোকেরাই এখন আর আমাকে বিশ্বাস করবে না যদি সত্য নদী হয়ে থাকো সত্য হয়ে থাকো তোমার বিজয় কোথায় সফলতা কোথায় উন্নতি কোথায় এমন ঝরঝাপটা এমন ধাক্কা এমন বিপদে আল্লাহ আলম কি করেছেন সাহায্য এনে দিয়েছেন এই যে বিপদ এইগুলো এটা অন্নপ্রাচীর পক্ষ থেকে একটা আল্লাহ সিদ্ধান্ত করা বিষয় ওলা করব। কিছু খোদা কৃষ্ণ, ভয় ভীতি ধন সম্পদের কমতি মাল সম্পদ ব্যবসা বাণিজ্য লাভ এইগুলির কমতির দ্বারা বিভিন্ন ধরনের ক্ষতিকর বিষয় দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো সুসংবাদ তাদের জন্য যারা এই ক্ষতিকর বিষয়গুলি আসার পর ধৈর্য ধরে তার দিনের উপর অটল রয়েছে এদের জন্য হলো সুসংবাদ আল্লাহ চিরাচরিত নিয়ম এটা যে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য কিসের ব্যবস্থা রাখছেন জান্নাত তার চতুর্শে দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে কি দিয়া কষ্টকর বিষয় দিয়া অপসন্দনীয় বিষয় দিয়া অপসন্ধনীয় বিষয়গুলোর সাথে সংযুক্ত হওয়া ছাড়া এইগুলিকে মারায়া যাওয়া ছাড়াতে আনন্দের হলো মাকারি মাকারি কষ্টকর বিষয় দ্বারা ভরা আর যার হলো কষ্টের জায়গা তার পথটা এটা ভরে দেওয়া হয়েছে শাহওয়াজ মানুষের নষ্ট সৃষ্টি করছেন তার নষ্টের ভিতরে যোগ্যতা রাখছেন সে জান্নাতের তার ভিতরে যোগ্যতা রাখছেন সে জান্নাতের অধিবাসী হইতে পারে আবার তার ভিতর রসুন সালামের মাধ্যমে আল্লাপাকে একেবারে কি করে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন শীত ন্যায় পতিত হওয়া ছাড়া কষ্ট কষ্টকর স্টেশনগুলি কোথায় যাওয়া যাবে না স্টেশন ওহুয়ুরহুল তোমাদের জন্য এইতাল ফরজ করা হয়েছে অবধারিত করা হয়েছে এটা তোমাদের জন্য কষ্টকর ওহুয়া কেটালের ব্যাপারে আল্লাপাকের ঘোষণা যে এটা কিসের বস্তু কষ্টের বস্তু হাদিতে বলা হয়েছে জান্নাতের রাস্তা মাকারি কষ্টের বস্তু দিয়ে কি ভরা কোরআনে করিমা আল্লাহ তারা বলতেছেন যে পথ থেকে ফিরে না সে কষ্টটার মধ্যে পতিত হয় জান্নাতের দিকে অগ্রসর হওয়া পতিত হয় জান্নাতের দিকে অগ্রসর হওয়া আর এই কষ্টটা এটাই হল শিক এটা হলো কিছু না পরীক্ষা এখন কষ্টের ভয়ে যে রাস্তা দিবে সে পরীক্ষায় ফেল করলো আর কষ্ট হওয়ার পর যে সেখানে থাকার কারণে তার শরীরের চর্বি কমে গেল সুখ সুবিধা নষ্ট হয়ে গেল তার ধন সম্পদ কমে গেলো সন্তান সন্ততির উপর কষ্ট আসলো সচ্ছলতা দূর হয়ে গেল এই যে স্বর্ণরূপাকে যখন নাকি কি করা হয় আগুনে দিয়া গলানো হয় তখন স্বর্ণরূপার স্বাভাবিক ধর্মটা কি এটা কি শক্ত না তরল স্বর্ণরূপার স্বাভাবিক ধর্ম এটা কি শক্ত বস্তু না তরল বস্তু শক্ত বস্তু কিন্তু যখন এটা রিফাইন হাজারে নেওয়া হয় আগুন দিয়া যখন এটাকে জ্বালানো হয় তখন এটা শক্ত থাকে না তরল হয়ে যায় তাই তার যে ধর্ম তার প্রাকৃতিক যে অবস্থান সেটাকে মুক্ত হইলে তার একটা হিজির কি নিজের অবস্থান নিজের প্রকৃতি নিজের স্বভাব নিজের রুচি নিজের চির দিন থেকে চলে আসা একটা অভ্যাস কি করে দিল সেই তদিও তবে সৃষ্টিগত ভাবে তার যেই অবস্থা হয়েছে সেটাকে কি কি বলা হয়ত স্বর্ণরূপা তার তবিয়ত তাকে পরিত্যাগ করছে না করে নাই পরিচ্ছন্ন হইতে গিয়া ঠিক একটা মানুষকে অপরিচ্ছন্ন হইতে গিয়া তার নিজের তবীয়ত পরিত্যাগ করা এটা অপরিহার্য যা মনে আছে সেদিকে তো মনে আছে তার তবিয়ত অনুযায়ী এটা হবে না আল্লাহর হুকুম পালন করতে গিয়া তার তবিয়তকে তার বদন করতে হবে আর এই বিষয়গুলি আসছে কোন পথে চালের পথে কারণ নকের জন্য সবচেয়ে বেশি কঠিন কোনটা কারণ এটা ব্যাপারে স্পষ্ট আল্লাহ ঘোষণা যে এটা জন্য অপছন্দ বিষয় জাহাজ করেছে এটা বড় জাহাজ না নকের সবচেয়ে বড় কষ্টকর বিষয়টাকে পরিত্যাগ করা এটা বড় জাহাজ আল্লাপা কে ঘোষণা করা নকশের জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় কোনটা পিতালের মধ্যে নষ্টের যে দিতা হয় ইসলামের একেবারে সর্ব উচ্চ শিখর সর্ব উচ্চ চূড়া হইল কি আল্লাহ রাস্তায় জিহাদ এখন যে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হয় যে এই কথা বইলা পিতালকে ধরা হয় ভিন্ন আর নষ্ট হাত কে ধরা হয় কি ভিন্ন এটা একটা বিভ্রান্তি পিতালের মধ্যে হয়, মাত্রায়। যে হাতটা হয়টা হয় কি সর্বোচ্চ মাত্রায় যার কারণে এই পথে যেই পরিমাণ ফেতনামুক্ত হওয়া যায় সংশোধন হওয়া যায় শুধ্রানো যায় অন্য পথে এই পরিমান কি হওয়া যায় না সংশোধন কোরআন আয়াতের প্রতি খেয়াল করেন্লা তোমরা ফিকাল করো কি করম তাহলে থাকবে না দিন পরিপূর্ণ কাজ হয়ে যাবে আল্লাহর হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তি মাল ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলির মহবতের আক্রান্ত কি আক্রান্ত না কি ফিটনা আছে তোমাদের দিনের ভিতরে দুনিয়ার ধন সম্পদ মাল সম্পত্তি এইগুলির যে আকর্ষণ পদ মর্যাদা এইগুলির যে আগ্রহ এইগুলির লোভ এই যে ফিটনা তোমাদের মধ্যে আছে সেইটাকে নির্মূল করুণের পরিপূর্ণ মূল্পন করুন ব্যবস্থাটা কি তুমি শীতাল করো কাফেরদের সাথে আল্লাহ শুত্রদের সাথে আল্লাহ তাকুনা ফিটনা জাহিরি ফিটনা ছাড়া তোমার দিনের ফিটনাটাও এই পথে সবচেয়ে বেশি কি হবে দূর হবে কারণ শীতালটা হলো কুরহুন নষ্ট কি পরিস্থিতির মুখোমুখি যেমন হবে তখন আল্লাহর জন্য না হইয়া উপায় আছে একটা লোকের তখন নালের মোহাম্মত জানের মোহাম্মদ পদমর জাদার এইগুলি জায়গা তাদের ভিতর আল্লাপাকি হবে সিদ্ধ হবে মানুষের দিল হইল সবচেয়ে বড় শক্তিশালী বস্তু সত্যি শক্তিশালী বস্তু কি আল্লাহ নাকি জয়সাদু হাক ফলু হাগ টুকরা এটা যদি এটা পরিপূর্ণ ঠিক হবে কিছু আল্লাহ তালা সাফ বলতেছেন আহমুল্লাহি নিহত হয়েছে আল্লাহ তাদের হমন বিনষ্ট করবেন না আল্লাহ আলমিন তাদেরকে হৃদায়ত দিবেন আল্লাহ তাদের দিলের আসলা করে দেবেন যারা নিহত হয়েছে তাদের দিলের আসলাস আল্লাহ করে দিবেন নিহতদের মৃত্যুর পরে মৃত্যুর মধ্যে যে শহীদ কে আল্লাহ ছয়টা সম্মান কি করেন দান করেন তিন মিন দামিহী শহীদের রক্তের পরিপূর্ণ একটা পোষা জোড়া তাকে পরাইয়া দেওয়া হয় ইমানের শেখ তাকে হি করে দেওয়া হয় পর পাক যাকে ইমানের শেখ করাবেন মানে তার বাদ্যিকটাকে দিবেন ইমানের শেখ দিয়া তাহলে ভিতরের টা ইমান হয়েছে আল্লাহ কি আর জাহের বিপরীত করেন আল্লাপা কেমন করছেন যে কুকুরের ভিতর সুরত কুকুর কিন্তু ভিতরে তার গুস্ত রক্ত মেজাজ রুচি হইলো বকরির ছাগলের এমন করছেন আল্লাহ উপরে দিয়া সুরপ হইলো বকরির ভিতরে তার গুষ্ঠ রক্ত মেজাজ রুচি এটা হলো কুকুরের পোশাক এর পরাই দিলেন এর ভিতরটা রয়ে গেছে কুকুরি ভিতরটা রয়ে গেছে ভিতরটা কি হয়ে গেছে পরিপূর্ণ তার সম্মানিত ইমান ইমানদার হয়ে গেল তার বিশলা করে দিলেন না। এটা মৃত্যুর আগেই যাবে আর যে কুতিল এর ভিতরে অন্তর্ভুক্ত যারা যুদ্ধের শরীফ হয়েছে নিহত হয়নি তারাও কারণ যারা নিহত হয় যারা তুলনামূলক তাদের মর্যাদা কি কম আর দেখে আসছে যার নাকি সবচেয়ে বড় মুজাহিদ কে মান কুতিা মানে যার ঘোরা কেটে ফেলা হয়েছে তার রক্ত ধরা দেওয়া হয়েছে সেই নগদ আমরা তো এটার জন্য চেষ্টা করি দেখছি নগদ পায়া যায় আদিকে বলতে দুই ত্রিটি অংশ নগদ পাওয়া আর যার রক্ত ধরা ফেলা হয়েছে সব গেছে। সে পরিপূর্ণ কি পেয়ে গেছে সে পরিপূর্ণ উজড় কি হয়ে গেছে তাহলে এখানে যারা এই যারা শহীদ হয়েছে যারা রয়েছে এই দুই জলের মধ্যে ভার জল কারা যারা কি গেছে শহীদ হয়ে গেছে এই জন্য শহীদদের দিয়া কাদের কে উল্লেখ করা হয়েছে শহীদদের অন্তভুক্ত দেওয়া হয়েছে যারা ভাইচা হয়েছে তাদেরকেও এটা কি বলা হয় আর কি দুইটা বস্তুর একটার নাম দিয়ে কি করা উল্লেখ করা যেমন হাসান আর সাস দুজন একটা বলা হয় হাসান হাসান মানে বিবচন বানায় দুজনকে উল্লেখ করে আচ্ছা দেখোক এই পরিভাষাতে এখানে কুটিলুর মধ্যে যুদ্ধ যারা শহীদ হয়েছে এদের নতুন আরেক কেরাত আছে এখানে কোরআনের এক কেরাত আরেক কেরাতের জন্য কি হয় ব্যাখ্যা হয় ল্লাবিনা কততা লুফি স্ি দিললা আল্লাহ প কথাথে যানা যুদধ করতে। ফলাই ুদললাহ আমালমল্লা তালা রাম ষ্ট করবে না দিলের ফে দিবে এসলা করে দিবে এচ্ছা এখন আছে দিলের এসলাটা এটা জুল সামলহ আললেসেদের যুগে জু দিছিল পরবর্তদের যুগে জুি নাই না আছে সব যুগে দিলের এসলা জু দিল যত দি আছে তত দিনটা কিিয়ের করে জানা আছে্যাসলাহ হে প আছে এবং দিনের আগে যেমন ছিল বর্তমানে কি সেই রোগগুলি অবস্থা আছে না এই রোগগুলি দূর হওয়ার প্রয়োজন এখন আছে না আল্লাহ দিন প্রেয়ার করতেন মানুষ প্রেয়ার করতেন সেই দিনের রোগ কি আল্লাহ পাখি ভালো জানেন এবং সেটার চিকিৎসা কি কেই ভালো জানেন আল্লা পাখি ভালো জানেন সেই হিসাবে আল্লাহ তো বলছেন যে মুসলিমের মধ্যে স্পষ্ট মারা গেল এবং যুদ্ধ করে নাই যুদ্ধের নিয়ত রাখে নাই সেখার উপর তার কি হয়েছে মৃত্যু হয়েছে শাখার উপর যখন মরতেছে তখন মৃত্যু হইতেছে তো যখন বেঁচে আছে তখন কিটের উপর সে বেঁচে আছে নেফাকের তোর উপর বেঁচে আসে না শাখার উপর সে বেঁচে আছে শাখা থেকে সুতা এখান থেকে দূরে সরা এটা জরুরি না তো কমপক্ষে কিটের নিয়ত থাকা চাই যেহাদের কি থাকা নিয়তের মধ্যে আবার একটা কি করে দিলি আমরা একটু তোমার কাছে যদি কি গ্রহণ করবা বলেন আমাদের মধ্যে কি না সবাই গ্রহণ করবে না আচ্ছা এদিকে যদি সে দিনদার হয় ধরে নিলাম যেহেতু দিনদারি যদি সে দিনদার হয় বিশ্ব সুন্দরী এবং সে দিনদার গ্রহণ করবেন সবাই করবেন সবাই আছে না আসলে কি এই নিহতটা যথেষ্ট তাকে পাওয়ার জন্য এটার নাম নিয়ত এরাদা বলা হয় যে কাজ যেটা আমি কল্পনা করছি এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা আসবাব গ্রহণ করা কোন কাজের জন্য তার সংগতি আছে কিন্তু আসবাব গ্রহণ করে নাই তাহলে এটা কাজের জন্য গ্রহণযোগ্য নিয়ত তার হয়নি এই নিয়তের কোন দাম মূল্য নেই কাজ যেটা সেটার জন্য যদি উপযুক্ত আসবাব তার এই নিয়োগটা কি থেকে মুক্ত হবে জেহাজের নিয়ত আমাদের আসছে এটা কি সম্মতির পর্যায়ে না ইচ্ছার পর্যায়ে সম্মতি ইচ্ছার পর্যায়ে যদি হয় কোরআনকারী আল্লাহ তালাউদ্ যদি জেহাজে যাওয়ার তাদের ইচ্ছা হতো লা আব্দুলান এর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ কি গ্রহণ করতো প্রস্তুতি তাও কি যথাযথ প্রস্তুতি লা আব্দুলাহু রাতান যেই কোন প্রস্তুতি না যথাযথ প্রস্তুতি যেই ধরনের প্রস্তুতি দিয়ে জেহাজে যাওয়া যায় শহীদ হওয়া যায় কাতের মারা যায় এখন তারা আল্লাহ যুদ্ধ করে মারে মরে মারা যায় এবং সেটাল করা যায় সেই আসবাব যদি গ্রহণ করে তাহলে এটা হলো অদ্যা প্রস্তুতি এটা হলো জেহাদের নিহত ঘোরা পালনের মাধ্যমে ঘোরা পালনের মাধ্যমে প্রস্তুতি আসবাদের প্রস্তুতি না জাহির আসবাদের প্রস্তুতি না রস উল্লা হিসাবে যখন জেহাদ তখন জাহিরিয়া গ্রহণ ছিল অনেক না কিন্তু রসুল সোল্লা আয়ুদ্দিয়া রসুল কি হুচ্ছেন এই তীর ঘোড়া তরবাড়ি এগুলো না এইগুলো না এইগুলো এই প্রস্তি গুলো যদি তার থাকে এই ধরনের তাহলে সে তার নিহত আছে সহজ না কঠিন বাস্তবে নষ্ট করছে কি কঠিন নষ্ট কঠিন না সহস্ত তো যখন নাকি সে নেপ থেকে মুক্ত হয় যায় তখন তার কাছে জান্নাতের আশা কি হয়ে লাভে তখন তার দিলটা সাফ হয়ে যায় তো দিন সাফ হয়ে গেলে তখন যায় পাগল হয়ে যায় তখন সে লাভ মারে এমন দেওয়ার দিন কি এটা কি তার ব্যর্থতা না সফলতা হারানের হান যখন তাকে খঞ্জোর মারা হয়েছে তখন তিনি কি বলছেন সফল কাম হয়ে গেছি শান্ত না সেই কারবের শপথ ক্রিয়া কি করতেছি বলতেছি এই শপথ ক্রিয়া কি বলে না অবাসব কথা মিথ্যা কথা কি করে না বলে না শুধু টুকু আল্লাহবুল্লাহ আলমিন একজন শহীদদের সম্পর্কে জানিয়ে দিতেছেন তারা কি জীবিত তাদের রবের কাছ থেকে তারা কি পাচ্ছে রিভিক পাচ্ছে রবের কাছ থেকে তারা কি পাচ্ছে রিভিক পাচ্ছে এরপরে আল্লাপ হায় হাই আমি মরে গেলাম আমার জানটা চলে গেল না সারি হীন তারা উৎফুল্লিত উৎফুল্ল শুধু নিজেরা উৎফুল্ল এটা হাকুবিহীন এরা সুসংবাদ শুনাই যে তোরা পথে থাক যারা আমাদের সাথে আল্লাহবাদ তোমাদের জন্য কোন ভয় নাই কোন চিন্তা নাই যে পথে আমরা আসছি আমরা সারিহীন আমরা আনন্দ আনন্দিত আমরা উৎফুল্ল আমরা খুব কামিয়া বি পাইছি সুতরাং এই পথটা তোমরা কি না হেরো না আল্লাহ খা এই পথে থাকো যত কষ্ট হোক বিপদ হোক টেনশন বর্তমানে তোমরা কষ্ট থেকে থাকলো আমরা তো তোমাদের বর্তমান ছায়া চলে এসেছি সে এরিয়া পার হয়ে গেছি আমরা আমরা এসে আনন্দিত হয়ে গেছি জীবনের একটু উন্নত হয় না একটু সফলতা আর হয় না আল্লাপা তাদের দিতে পারতাম আমরা যে কি অবস্থা এটা বলছি আল্লাহ বলতে ঠিক আছে আমি তোমাদের পক্ষ থেকে কি করতেছি পৌঁছায় দিতেছি তাদেরকে জানাই জানাই এটা কি ব্যর্থতা সফলতা এই সফলতা রস উৎসাল পরবর্তী যুগে প্রয়োজন নেই খিয়ামত পর্যন্ত প্রয়োজন আছে আর আল্লাহলা এত বড় সফলতার রাস্তা এত বড় নিয়ামতের রাস্তা বন্ধ করে দিলেন আল্লাপাক যিনি আর সাগর তিনি এটা করতে পারেন এটা করতে পারেন এই জন্য আল্লাহাক আর সাগর তার রসমতের টাকা যাই আল্লাহ তালা জাহাজের হুকুম দিছেন জাহাজ আল্লাহ পাকের গজব না বুমেনের জন্য এটা কি রসুল সাল্লাম নিজে বলেছেন আনা নবীল আমি আবার রসুলের ব্যাপারে আমি জন্য আপনাকে রহমত হিসাবে পাঠাইছি আল্লাহ পুরা জগৎবাসীর জন্য রসুলকে রহমত হিসাবে পাঠাইছেন আর রসুল যে আমি যোদ্ধা নবী এই দুইটার মধ্যে কোন বৈচরিত আছে রসুলের যুদ্ধে আল্লাহাতে একটা অংশ এর রহমতে রেক্ত বিকাল ব্রংসর ও মিছান মুকাতিলান ناس হাতা ইয়াকুলু লা ইলাহা ইল্লা আমাকে বলা হইছে যে মানুশ চেষ্টা করো চেষ্টা করো যেন মানুশ যত কম্পিউটার তো লা ইলাহা ইল্লাল্লাহ কি করবে না মেনে নেবে না বলে ফেলবে তত কম যত চেষ্টা করো চেষ্টা কর আসলে একটু বাস্তবতা খেয়াল করি আমরা একটা মানুশ লা না পড়ে দুনিয়া থেকে বিদায় নিতেছে সে কি পরিমাণ বিপদের সম্মুখীন হতেছে সাফ আসছে যে আল্লাহ জান্নাতের দরজা তৈরি করে রাখছেন কতদিন একশো আর এই একশোটা দরজা একশোটা রেঙ্ক ওই একশো এই রাষ্ট্রে কালের জন্য উন্নত হবে সেই পরিমাণ সে উচ্চ দরজাটা কি করবে আর জেহাদ করা সারা জান্নাতের যদি ঢুকে জান্নাতের সাধারণ নাগরিক হইয়া থাকবে কোন সেখানের মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি সজীব কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল এগুলি হইতে পারে না জান্নাতের সাধারণ করি। কিন্তু জান্নাতের এই পদ গুলি তাই সেই পদ গুলি হইলো মুজাহিদের জন্য মুজাহিদের মধ্যে যার কষ্ট যে পরিমাণ বেশি যার নাকামলার যে পরিমাণ বেশি সেই হিসাব অনুযায়ী জান্নাতের একশোটা দরজা ভাগ হবে বড় বড় একশো দরজা একশো দরজার ভিতরে আর অনেক ছোটো ছোটো পদ থাকবে সংখ্যা তো আর অনেক থাকবে এই হিসাবে ভাগ হবে থেকে বঞ্চিত সুযোগ হইতেছে কাকের জন্য কি হইল রসমত হইলো কিভাবে দেখেন রসম চল্লিশ মক্কায় তেরো বছর কি করছেন দিছেন না মুসলমান যেগুলি না ভালো লোক আবু আবু হুসিয়ান ভাই ভালো লোক না খারাপ লোক খালেদ ইবনে অলিদ ভালো লোক না খারাপ লোক তার ভিতরে বীর মাদা আছে তারা এরকম ফুটে না কিন্তু যখন কি আর কি হবে সারা পৃথিবীর ছয়শ কোটি মানুষ অমুসলিম হয়ে মারা দিতেছে এদের ভিতরে কি ওই বড় হওয়ার যোগ্যতা নাই সিদ্দিক হওয়ার শহীদ হওয়ার যোগ্যতা নাই সালে হওয়ার নাই এই যোগ্যতা সম্পন্ন অনেক লোকগুলি আছে আল্লাহ বিজয় না থাকার কারণে কারণ আল্লাহ রসল সঙ্গে মেহনত করছেন সেই মেহনতর অন্তল না নদীনাথে গিয়া যখন কেতালের পথ ধরছেন তখন খোলা শুরু হইছে না অন্ত খোলা শুরু হয়ে যায় না কেন হয় আসলে এই বিজয়টা যখন আসবে তখন কি হবে মানুষ মুসলমান হবে তো দলে দলে মানুষ মুসলমান হওয়া এটা পুরো মানবতার জিনিস না আর এই দলে দলে মুসলমানের দ্বারা আর আল্লাহর সাহায্য আসবে কিংসুর কুম আল্লাহরে যদি তোমরা সাহায্য আল্লাহ তোমাদের কি করবেন সাহায্য করবেন আর আল্লাহ রে সাহায্য করবে কি স্যার তারা লুহার দ্বারা আল্লাহ নিজ কোরআন কারিমের মধ্যে বলেছেন যে আঞ্জাল فيه باث شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب আমি লোহা নফল করেছি দেখি কি আমাকে সাহায্য করে তাহলে আল্লাহকে সাহায্য করা হবে এই রহমতটা এটা আল্লাহ হলেন আর রহমত না আল্লাহর পক্ষ থেকে যাওয়ার স্বাভাবিক ব্যবস্থাটা কি কাপের গুলি মুসলমান ভাইয়া জান্নাতি হওয়ার স্বাভাবিক ব্যবস্থাটা আল্লাহ থেকে দেওয়া এটা কুন্দি সেটা সেটা রহমত না গৌরব রহমত মুসলমানদের জন্য উচ্চ মর্যাদা পালনের ব্যবস্থাটা কি যে কাজের হত্যা করা হবে সেই কাজের জন্য ইসলামের বিরোধিতা কইরা মতো তাইলে ইসলামের অতিরিক্ত বিরোধিতার কারণে জাহান্নানের অতিরিক্ত আজাদ সেব করতো আর পরে মারা গেলে চিরোজানী তো হতেইছে জাহান্নানের শাস্তি আরো বেশি ঘেরা আগে মেরে যাওয়ার কারণে স্বাভাবিক রসুল সন্ধ্যা রসমতুল্লী হামিন এই রহমাতুল্লিহিন শুধু সেই যুগের জন্য না সব যুগের জন্য এই জন্যই হাদিসের মধ্যে রসুল স্পষ্ট বলে গেছেন যে কি মুসলিম এক জমাত দিনের জন্য থাকবে আর এর মাধ্যমে দিনটা কি থাকবে প্রতিষ্ঠিত থাকবে এই জিনিসটা জেহাদ কেমন করেছেন থাকবে আমার শেষ উম্মতরা এই পর্যন্ত রসক রাম বলতে সেই পর্যন্ত যেহাজ কি থাকবে বাকি থাকবে এখন কি সেই সময়টা না এখন কি সেই সময়টা না এখন সেই সময়টা এরপরে কুরআনুল কারীমে দৃষ্টি কো সু আল্লাহ তাআলা বলেন যখন উমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল من মিনাল রিজাল ওয়াল নিসা ওয়াল ওয়িলদানাল্লাযিনা ইয়াদূনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়তি গালিমি আহলিহা যে দুর্বলরা জুলুমে নিস্প্স্থিত হয় যখন চিৎকার করে তাদের জন্য তোমরা কেন কিচাল করনা তাহলে জুলুমে নিস্প্স্থিত হয়ে দুর্বলরা শুধু মুসলমান হওয়ার কারণে ইসলামের নাম নেওয়ার কারণে আসে না নাই এই না নাই চলে অন্য কথা বলতেছেন কেন শৈতাল করতেছে না তাহলে এইটা কি সময় না সময় না কোরআনের ভাষা অনুযায়ী হাদিসের ঘোষণা অনুযায়ী এরপরে সারা পৃথিবীর সব মুসলমানের উপর জাহাজ ফর আইন হয়ে যায় যার যেই পরিমাণ ক্ষমতা আছে একসাথে অংশগ্রহণের তার সেই পরিমাণ ক্ষমতা নিয়েই শরীর তালায় বসে আরামে খাবার খাওয়া উপরের তালায় রং লাগানো বা রং লাগানো রং চয়ে করা বা লাইট ফিট করা এই সমস্ত কাজ না শিদ্র তাকে বন্ধ করা যেন উরা ইসলামের সেই জাহাজের কি করে দিতেছে ডুবাই দেওয়ার চেষ্টা করতেছে কি করতেছে এখন বাস্তবে তার সাথে খেয়াল করে দিবি সারা পৃথিবীর মুসলমান যেই জানবি যে জাহাজ সে কি পরিমাণ গুরুত্বের সেটা বন্ধ করার জন্য দিতে হবে এইভাবে যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের নিজেদের অবস্থানটা বুঝে এসে যাবে যে আমার কি করণীয় আমার কি করণীয় আমার কি সংসার সবাই বলে যে সংসার জন্য উপার্জন করা এটাও তো কি আরো অনেক অনেক কাজ আছে না তালিম করা দিনের কাজ কত কিছু দিনের কাজ কিন্তু এখন দিনের টাকা যা কোন কাজটা যখন জাহাজকে নিচে দিয়ে শীঘ্র করে ফেলা হয়েছে তখন তার জন্য করণীয়টা কি রং লাগানো এটাও জাহাজের কাজ জাহাজের শীঘ্র বন্ধ করা এটাও জাহাজের কাজ জাহাজের মধ্যে নিজের বিছানা বিছানো এরপরে কাজ কিন্তু এই সৎ কাজ গুলোর এখন মত কাজ কোনটা রসুল সুল্লাহ ইসলাম কোন বিষয়টাকে আগে গুরুত্ব দিচ্ছে যখন শুনতে হিরেক্লা বাদ উপর আক্রমণ করবে করে নাই সবাইকে নিয়ে বাদ গেছেন না রং লাগানো লাইট ঠিক করা ডে ঠিক করা এই সব কিছু রেখে তারপরে না থাকে যে মুসিদি আল্লাহ নাম নেওয়া হয় সেই মসজিদেও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইতিহাসে থাকাই বোহারা সমর্থন ইউরোপ ছিল না সেগুলি ধ্বংস হয়ে গেছে কেন ধ্বংস হয়ে গেছে আল্লাহ না থাকলে কি হয়ে যায় সেখানে প্রতিহত ব্যবস্থা কি ছিল না এখন যদি আমরা প্রতিহত ব্যবস্থাটাকে না রাখি তাহলে থাকবে এগুলি না ধ্বংস হয়ে যাবে মুসলমান যা এইভাবে এখন আচ্ছা তাহলে এইটা কেমন পর্যন্ত আলো থাকবে কিন্তু আফগানিস্তানের ওয়ালাদের জন্য না পৃথিবী যতটুকু আল্লাহ ইউরিস আল্লাহ ততটুকু সবটুকুর মধ্যেই অংশের জন্য না তখন আল্লাহ তালেহেনে কেমন পর্যন্ত পুরো সময়টা ছিল না বৈজ্ঞানিক যুগটা ছিল না যে সময় সমঝোতার যুগ এসা সেটা ছিল না জাতিসংঘের শান্তির যুগে আল্লাহর ছিল না ছিল না এমনি ভাবে আল্লাহর এই পাহাড় ময় এলাকা হবে মরুভূমি বন জঙ্গল এলাকা হবে নদী নালাওয়ালা এটা ছিল না আল্লাহ এই সমস্ত কোন এলাকার মধ্যে কোন এলাকাটা দিয়া হুকুমগুলো না করতে পারছেন বিশেষ করে ফেতালের হুকুমটা এটার ব্যাপারে বলা হয়েছে ফাইজা উন্নামাতুন কিরা ফেতাল যে কোন সুরা যখন আয়াত যখন নাজেল করা হয় যে আয়াতের হুকুম সুদীল নাজল করা হয় যে আয়াতের হুকুম রহিত হবে না আর সেই আয়াতের মধ্যে কিছের বিধান দেওয়া হয় তিতালের বিধান দেওয়া হয় তাই বুঝতে বিধানটা কি রহিত হবে না কোন জায়গার মধ্যে বিধানের বিষয়টা এটা কেউ রসুন সমন হওয়ালে উহু যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেকগুলি ভাগ হয়ে গেছে কিন্তু ক্রবাকা শুরু করে দিয়েছে মোহাম্মদ যুদ্ধে নিহত হয়ে গেছে আর যুদ্ধ করবাক চলো আমরা চলে যাই তার সাথে আল্লাপাক কি বলছেন তাদের এই বিষয়টা অনুমোদন করছেন আল্লাহাক স্পষ্ট আয়ত্ন করে দিচ্ছেন যে আল্লাপাকের দিন বিধান ফিটান এটা কি তোমরা মোহাম্মদ সাল্লামে এর উপর নির্ভরশীল মনে যে তার পিছনে ফিরে যাবে আল্লাহ ফাঁকর কি করতে পারবেনা ক্ষতি করতে পারবে না কি আল্লাহ ফাখির ভিম এবং বিশেষ করে এই আপনাদের উহ প্রেক্ষা পড়ে না সেই অবস্থায় যুদ্ধ ছাড়া দেওয়ার অবকাশ আছে যারা সেই অবস্থায় তোমরাও সেই দিনের জন্য যুদ্ধ করতে করতে কি হয়ে যাও শহীদ হয়ে যাও তাদের অবস্থানটা ঠিক ছিল তাদের অবস্থানটা ঠিক ছিল এখন যেহাদের কোন ব্যক্তি যদি কি হয়ে যায় যায় এই কারণে পথটা কি পরিত্যক্ত হয়ে যাবে যে উমুক ছিল জেহাদের বড় অভিজ্ঞ ছিল যেহেতু নাই এখন আর জাহাজের কাজ চলবে কিভাবে এই চিন্তায় জেহাদাইরা পরিত্যক্ত হয়ে কোন উমুক ব্যক্তির সাথে তুমুক ব্যক্তির সাথে এই জাহাজ এমন ভাবে জড়িত যে সেনা থাকলে আর এটা থাকবে না তারা আল্লাহর এদের একটা আমরা বহু আল্লাহ আড়স বহন করতেছি তো এই ধারণাটার কারণে আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তোমরা নিচের দিকে তাকায় দেখো তারা নিচের দিকে তাকায় দেখে কি আল্লাহ আড়স এর সাথে তারা লটকে আছে আর শক্তি দিয়া তারা ওখানে টিকে আছে ওই অবস্থায় আল্লাহ তাদেরকে একটা আল্লাহ তাদেরকে কেমতের দিন আরো বহন করবে কত জনে আজ জনের আসলে বিষয়টা আমরা আল্লাহর দিনের রক্ষা না আল্লাহর দিন আমাদেরকে রক্ষা করতেছে আল্লা তুমি আমার ঘরের উপকার করতেছ আর তুমি আমার এই ঘরের খাবার খেয়েছো ফলিয়া বুধু রব্বাহ বাঈ এই বাড়িতে রবের আবাদত তোমরা করো আল্লাহ আপ আমা হুমিনো যে বাড়িতে রবে তোমাদের কি কি করছে খাবার দেয় ওটা কোন দল পাইলে কোনা গরের হেদমৎকার আরবের যে কোনো অঞ্চলে তারা জেরা যায় তাদের কাফারা লুট করেন এই বাইতুল্লাহ তারা ব্যবসা বাণিজ্য গুলি চালাই যাচ্ছে কি আনন্দ তাদের কি প্রিয় একবার শীতের মৌসুমে তারা এই দিকে কি করতেছে ভোগ করতেছে আসলে আল্লাহর দিনটা বিষয়টা এমন আল্লাহর দিনের উপকার আমরা করতেছি না আল্লাহর দিন আমাদের উপকার করতেছে আল্লাহ দিন আমাদের উপকার করতেছে এই জন্য কোন ব্যক্তির সাথে এটা না সম্পর্কিত না কোনো ব্যক্তি যদি এর জন্য না আসে যে ব্যক্তিগুলি আসছে সেই ব্যক্তিগুলি চলে গেলে বন্ধ হয়ে যাবে তা তো হবেই না বরং কোনো ব্যক্তি যদি না মনে আমি দিনের ঠিকাদার আমি হইলাম কি দিনের ঠিকাদার আমি হইলাম দিয়া আমি হইলাম উমুক তুমুক এত বড় বুজুর্গ এমন বুঝে আসে যত কিছু ধারণা করতে পারে সে যদি জাহাজের পথে না আসে আল্লাহ কি বলতেছেন যদি তুমি যুদ্ধে না বের নাকি নসর হওয়ার জন্য যদি তোমরা যুদ্ধে বের না হো কি করবেন আল্লাহ আল্লাহ থেকে যাবেন তোমাদের কাছে ইলা তানসিয়ু ইয়াযিদকুম আল্লাবা আনীমা লা'নানা দা'আ শাক্তি তুমাদকে দিলা ওয়া ইয়াক্তাবি কাওমান গায়রাকুম তুমাদের বযলা ইয়া অন্য এক জাতি নিয়া লা তাযুরুহু শাইআ আল্লাহ পর্যন্ত কোন কিছু করতে পার না করতে পার না তো ব্যক্তি হোক আর জিহাদ কোন ব্যক্তি হোক কোনটার জন্য জিহাদ কিনা না থাকলে আল্লাহ অন্যদের দ্বারা কি করবেন এটা পুখরি যত নিন না তোমাদেরকে বের করা হয়েছে কিছু মানুষের জন্য এ একটা আমরা খুব ব্যাপক আকারে কিন্তু পড়ি এই জন্য আবার একটু আলোচনা করেনি কুমতুম খাইয়া উন্মা তোমরা হলে কি সর্ব সাধারণ আমরা পরে পরে আমরা নিজেরা অনেক বাজ শুনছি এবং মাস করছি এটার সাহায্যের থেকে একটা ব্যাখ্যা আমি বলে দিতেছি এদিন তোমরা হলে সর্বশ্রেষ্ঠ লোক যাদেরকে মানুষের জন্য কি করা হয়েছে বের করা হয়েছে antum khayrun naas li naas tumra hola manusher jonne shorbosreshtho kollanko ta'tuunahum ta'tuuna bihim fi salaasini fi aanaqihim tader gordaner moddhe kitol dia tumra taderke ni aso sayad khulu fil islam othok tara islamer bhitore ki kore provesh kore eta abu hurair radiyallahu ta'ala anke buhariter আং তুম খুম না যে তুমরা কল্যাণ করল্যাণটা কিভাবে করো যে মানুষদেরকে সিকল দিয়া বাইন্ডা কি করো নিয়ে পরে তারাই তোমার ভিতরে প্রবেশ করে দিয়া বাইন্দা নিয়ে আসার অর্থ কি এটার ব্যাখ্যা পরবর্তীতে ব্যাখ্যা যে অর্থাৎ তোমরা যুদ্ধ করো যুদ্ধ করলে দেশ তোমাদের পদানুকুম জারি হয়ে যায় আল্লাহর হুকুম জারি হয়ে যায় আল্লাহর হুকুম মানুষের জন্য বেশি কল্যাণ করুকুম বেশি কল্যাণ করি আহমেদ জিজ্ঞাসা করছিল কি তুমি কি বলছিলেন আল্লাহ ই আমরা আসি নাই আমরা আল্লাহ কি করছে ছাটাইছি কিসের জন্য আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য দাসদের দের দাসত্ব করার থেকে কার দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দাসত্তে নিয়ে যাওয়ার জন্য দাঁতদের দাঁতত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের মুখের ভিতরে ভরে রাখছো এই সংকীর্ণতা থেকে তাদেরকে ইলা সাহায্য দুনিয়ার প্রশস্ততার দিকে নিয়ে দেওয়া যায় দুনিয়ার কিছু দিকে প্রশস্ততা নেওয়া যাওয়া যায় ওমিন ই আদিমিল ইসলাম বিভিন্ন মতবাদের বিভিন্ন আদর্শের বিভিন্ন থেকে ইসলামের ন্যায় ভিত্তিক এই দরবারের মধ্যে এই ঘোষণা দিয়ে দিচ্ছেন এই ঘোষণাটা দিচ্ছেন তিনি কোন পরিস্থিতিতে গিয়ে দিচ্ছেন উনি রুস্তমের দরবারে কিভাবে বাহিনী মুখোমুখি সেই সময় মুসলমানের পক্ষ থেকে কুমতুম খৈর প্রথমা প্রথম ক্ষেত্রে কারাম না এই খৈরিন এই তোমরা মানুষের জন্য কল্যাণ কর এই বিষয়টার উপর সাহাবাই কেরাম আমল করে কিন্তু সাহবাহীরা মানে আমাদের সুরক্ষা ধরনটা কি ছিল তারা কেন হিসেবে মানুষের জন্য কল্যাণকর হয়েছেন তারা কোন রূপে মুখাতিলা এক আফ্রিকা মুরকু পর্যন্ত গেলেন কি বাহিনী নিয়ে গেছেন কোন রূপ নিয়ে গেছেন ইসলামের কোন বিধানটা নিয়ে গেছেন সালমান এ ফারসি রাজি আল্লাহন শাহদেব রাজি আল্লাহ কোন আমলটা নিয়ে হুকুমটা নিয়ে কোন বিধানটা নিয়ে না আবু সেই অঞ্চলগুলি দেখেছেন ইসলামের কোন রূপটা নিয়ে কোন আমলটা নিয়ে তার মুসাদা এরা গেছে ইসলামের কোন হুকুমটা নিয়া সেই ব্যবসার ইসলাম প্রতিষ্ঠা করছে আল্লাহ প্রতিষ্ঠা করছে কোন রূপটা নিয়েছিলেন তারা ওবামা দেশে দিয়ে নিয়া যে চিফ্তির নাম দিয়ে আজকে আমরা কুবুরের মধ্যে লিপ্ত হয়ে যেতেছি তিনি আসছিলেন কি করার সেই সময় কি ছিল আসছিল তার বিরুদ্ধে তিনি কি করছেন যুদ্ধ করছেন জেহাদ করছেন পরে ওনার মাজার বানাইছে শৈতান আকবর আইসা উনার এমন তিনশো বছর পরে আসা তার মাজার বানাইছে তিনশো বছর বিরুদ্ধে আকবর আইসে না শাহজালানের নাম দিতে শাহজালানের নাম দিয়ে বিভিন্ন কিছু এখন বানাইতেছে শাহজালানের নামে দিতে শাহজাল রহমাতুল্লাহ এই অঞ্চলে আইসা কি করছিলেন ইসলামের এই চিরাচরিত সাহাবাহিক অনুষ্ঠিত রীতিটাকে আমরা এখন ঘুরেছি পরিবর্তন করে ফেলছি এটা হলো ইসলামের একটা চিরস্থায়ী সাহাবাই কোরআন দ্বারা সাদীদের দ্বারা শাহাবাহিক স্বীকৃত সর্বসম্মত কোন ব্যবস্থা সেখানের মধ্যে জড়িত না এটা সার্বজনীন একেবারে সার্বক্ষণী এরপরে বিশ্বজনী সবার জন্য এবং পৃথিবীর সব সময়ের জন্য সব ক্ষেত্রের জন্য এখন একটা বিষয় শুধু এখন কথা টুকুর শেষকে একটু সারা করে দিচ্ছি একটা বিষয় আমাদেরকে ইয়া ঢোকা যায় যেটা নাকি প্রথমে কিছুটা আলোচনা হয়ে গেছিল যে দেহাজ এত বড় নিয়ামত লহমত আমাদের একটা ধারণা হইলো যে সুই তুড়ি কে যদি থাকে সে অবশ্যই কি হবে জয়ী হবে আর যদি কেহ জয়ী না হয় জয়ী বলতে আমরা জয় বলতে আমরা জয়টা ক্লে জয় বলি বাহ্যিক জয় হয়ে যাওয়াটা আমরা শুধু কি বুঝি জয় বুঝি হলে আমরা মনে করি কি না এর কারণে আমরা মনে করি না। হাজার কাজটা কিনা তো আমাদের অনেকেরই মনে হয় এবং স্বাভাবিক মানুষ ধোকা আছে এই নিয়ে এটা নিয়ে একটু শাস করা এটা হলো আসলে বিজয়ের অর্থটাই আমরা কি করি না বুঝলি বিজয়ের আসল আল্লাহর হুকুমের উপর টিকা থাকা এবং আল্লাহর হুকুমের উপর টিকা থাকতে গিয়া তার উপর ধাক্কাটা যত বেশি আসবে বিপদের পাহাড়টা যত উঁচু হবে আল্লাহ হুকুমের উপর টিকা থাকা অবস্থায় বিপদের পাহাড়টা তার উপর যত বড় সে তত বড় বিজয়ী আপনাদের পাহাড় টার উপরে সেটা বিজয়ী নিত না না। পাহাড়ের নিচে থাকা অবস্থায় সবচেয়ে বেশি তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর পথে মাল খরচ করছে এবং জেহাদ করছে তারা আর মক্কা বিজয়ের পরে আল্লাহর পথে মালফর করছে এবং জাহাজ করছে তারা এই দুই দল সমান না আল্লাহর পথে মাল ফরাজ করছে এবং জাহাজ করছে তারা পরবর্তী বড় বিজয়ী কারা আগের কিন্তু আগের ছিল না উপর বিপদ দেখি জাহেরি দেয় আগেরওয়ালাদের বেশি ছিল না বেশি ছিল তাই বিপদ যে পরিমাণ বেশি জাহেরি সফলতা যে পরিমাণ ক। সেই পরিমান তারা আল্লাহ বিজয়ী ঘোষণা করতেছে আর বিপদ যে কম জাহিরি বিজয়ের যে পরিমাণ বেশি এই পরিমাণ আল্লাহ করতেছে না বড় নদীদের একজন ছিলেন উল উল্লাহ আজমিনার রসুল ছিলেন কোরআনিকালীনে কিছু নদীদের ব্যাপারে বলা হয়েছে উল উল্লা রসুল সেই বড় পারবি একজন ছিলেন কে সাড়ে নয় বছর বছর মানুষ জন বছর তিনি আল্লাহ হুকুমের পর থাকেন নাই অটল রয়েছেন দইটা রয়েছেন এটাই বিষয় দাও তো কৌমি লাই না রাত দিয়ে আমি তাদের কে কি করতে এই জন্য বিজয়ের যে আসল বিষয় সেটা আল্লাহ ভুকুমের উপর কি থাকতে পারা দৃঢ় থাকতে পারা যারা নাকি জাহাজের ক্ষেত্রটা কঠিন হওয়ার কারণে গ্রহণ করে দিচ্ছে আল্লাহ তারা এই কারাহাতের কারণে ক্ষেত্রটাকে ছেড়ে দিচ্ছে নগদ করা হওয়ার কারণে কারণে। যখন যাদের বিরুদ্ধে নামছে তখন জাহাদ্দারা সন্ত্রাস মুসলমানদের কাছে আর যখন জেহাদের বিরুদ্ধে শুধু রাশিয়া ছিল আমেরিকা মোটামুটি কক্ষে ছিল সেই সময় জাহাজ দেখি ছিল জাহাজ ছিল এমন একটা অবস্থা আমাদের উপর গিয়ে আসছে না যখন আমেরিকা জাহাজ দেখি ছিল কক্ষে ছিল অনেকে জাহাদারে কি বলছে তার কাজ বলছে এদেরকে ঠিক বলছে আর যখন আমেরিকাদের বিরুদ্ধে চেলা কি বলে না জাহাজ বলে না তাহলে বিরুদ্ধে যাওয়ার কারণে থেকে ফেরা গেছে সে নগদ পরাজিত হয়ে গেল না আর এই বিপদের আছে সে যাই না সে না এই জয়টা কি কম মূল্যের না বিশাল মূল্যের জয়ী বিশাল দামি জয়টা জাহির বিজয় যদি হয়ে যেত তাহলে এত দামি না এই জন্য নবীরা আমি আলোল্লা বলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী না কত জনে জাহির বলেন আর কোন নদীর কথা বলেন আর কোন নদীর কথা বলেন রাজত্ব পাইছেন তাহলে সেই নদীরা কি ব্যর্থ ব্যর্থতার সফলতা জাহিরি ফল যে আমরা করি দুনিয়ার জাহিরি সুবিধা দিয়া এই বিষয়টাই আমাদের একটা ভ্রান্তি এটা একটা একটা গুমাহী ব্যর্থতা হলো আল্লাহর হুকুম পরিিতাগুলো তার দ্বারা যাক সে আপনার মতো কোন নবী আসবেন যে নবীর সাথে কেমন কোন নবী আসবেন তার সাথে একজন কোন নবী আসবে তার সাথে অন্য দুইজন তাই না সেই নবীরা কি ব্যর্থ দেখানের আমা বক্তব্য স্পষ্ট ঘোষণা আলহাদু আল জিহাদু মাানে ইলা সরে কাহ সরে কে দেয় আলহাদু আল জিহাদু মা জিয়ানে ইলা আমির ফাজের হইল জেহাদ জারি থাকবে আমির ফাজের হইলে জেহাদ জারি থাকতে পারে তাহলে আমিরের যোগ্যতা বেশি হওয়া দরকার না মামুরের যোগ্যতা বেশি দরকার তাইলে কোন মামু তার ভিতরে ফুজার আছে আমির যেখানে হয়েও জেহাজ করতে পারে এবং তার এই জাহাজটা মকবুল কেমত পর্যন্ত সেই এটা মামুরের মধ্যে থাকতে পারব না আমরা কই বুঝে হিজরা করে এই করে সেই করে এই ঠিক না আরে গুনা শাহিদ সাব্দি খবর স্পষ্ট লাগছেন পয়সা কি করতেছে যে হাজ ফর ফরজেহাজ করে না আরেক লোক আফগানিস্তানের মাঠের মধ্যে সাধারণত হয় না যে নামাজ কালাম করেনা উনি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছেন যে সে যুদ্ধ করতেছে সে নামাজ কালাম করেনা সে ভালো অবস্থানে আছে কেন কারণ তারক করে দ্বারা ফরতারক করা তার শুধু নিজের না। পুরা জাতির হিতে পুরা উন্নত হিতে দিনের আর নিজের ক্ষতি হইতেছে তারা আদায় হইতেছে আর ও দ্বারা শুধু ব্যক্তিগত ফরজ দেখ আদায় হইতেছে ব্যক্তিগত কাজটা গুরুত্বপূর্ণ বেশি না এসএসএম এই কাজটা গুরুত্বপূর্ণ বেশি এই জন্য যে আমরা বিভিন্ন সুতা দেখাই যে এসলাই নষ্ট হয় নাই এই জন্য আমি যাইতে পারি না এই সমস্তগুলি আসলে শুধু বাহানো সেগুলি কি আসলে বাহানা বুনা শেখা এই কথাগুলি যে ফিট নাই আমার ফলে যাবে না আমি যেহেতু আমার ভেতনাই কি করবেন না ফলে না। আল্লাহ তালা বলেন সে যে ফেট নাম্বার দিয়ে আছে এটা জল যেহাদে যাইতে চাইতেছে না আল্লাহ সেটাই সে ফেট নাম্বার যে পরে দিচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে ফেট নাম্বার যে পরে থাকা এটা পরা যায় না জ্বর সাথে আসেন তাহলে যে জেহাদের পথে যাবে তাহলে তার সাথে কে আছেন। আল্লা তে আছে আরেকজনে হাঁটলেই আল্লাহ খানো আর এই অবস্থায় মৃত্যু বরণ করলে আল্লাহ খান নির্দেশ মৃত্যু বরণ করলে কার সাথে গিয়ে মিলবে কার সাথে গিয়ে মিলবে আল্লাহর সাথে গিয়ে মিলবে টেনশন নাই আর ও থাকলে প্রস্তুতি না থাকলে থেকে ছুটি নিয়ে জাহাজ না যাওয়া এটা বলছে আর ছুটি ছাড়াও জাহাজ থেকে এরকম খেটনা আরো বড় খেটনা আল্লাহটা কি গলো চায় আল্লাহ ক্ষেত্রে সংক্ষিপ্ত ঘটনাকে মারতে পারতেছিল না বাচ্চা বাচ্চা বালক যদি বেঁচে যায় তাহলে আমার গদি কি হয়ে যাবে এক মন্ত্রের মধ্যে উঠায় আল্লাহর নাম নিয়ে আমার দিকে নিক্ষেপ করো তাহলে আমি কি হবো মারা করবো বাচ্চা এখন তার মাথায় খাওয়ার হইতে দেয় তাকে কি করতে হবে মারতে হবে এই জন্য তার পরামর্শ কাজ করছে পরামর্শ অনুযায়ী কাজ তারা আত্মঘাতী আত্মঘাতি আমরা হইলে ভরে দিতাম তার কিন্তু বাচ্চা কি করতে তার মাথায় হবে ঠিক আল্লাহর নাম নিয়ে তারা তীর মারছে লোকজন জরু করছে মন্তব্য আল্লাহর নাম নিয়ে আল্লাহ নাম নিয়ে তীর মারার পরে কি হয়ে আল্লাপ করার পরে সে রপ না এই গুলামের যারে রবন সেই রব আমরা আল্লাহর পরিণত নিয়ে আসছি সব আনন্দ দিলা আল্লাহ সবাই মানুষ বলি কি বিশ হাজার মানুষ আল্লাহর পরিমান নিয়ে আসছে বাচ্চাদের সম্পূর্ণ করে যে বিপদে বাসানোর জন্য সব পরীক্ষা খ্রমন করছে বিভিন্ন পরীক্ষা খ্রমণ করে আগুন দিয়ে এটা ভরছে বুঝলি এই লোকগুলি ধরে ধরে বলছে যে হয়তো আমারে রব মানে বাদ দিবি আর নতুন কি করে নাই রব মানে নাই সাথে সাথে ইমান গেছে এক সপ্তাহ নামাজ এইভাবে বিশ হাজার মানুষকে আগুন দিয়ে পুরায় একদম এক মহিলা তার বাচ্চা নিয়ে আসছে এখন বাচ্চার দরদে সে একটা সামনে দিছে ঠিকই বাচ্চার দরদে পরে পিছিয়েছিল তখন আল্লাহ এক আল্লাহ হয় আধা হাতে আল্লাহ আল্লাহ টানিয়ে ধরতে বাচ্চার মুখ খুলিয়া দিছে এখন বাচ্চা কি বলেছেও ইস দেরি পাই নাকি না তুমি ধৈর্য ধরণ তুমি হকের উপর এই মহিলা বাচ্চা নিয়ে ফিরে আসলে আগুন তো এমনই হবে বর্তমানে পত্রায় বিপদ আছে বিভিন্ন ধরনের শঙ্কা আছে আল্লাহ আগুনে দেখা গেছে। আগুন দেখা গেছে কিন্তু আসলে ছিল ইব্রাহম কি পাইছিল এটাকে শান্তি দেয় বারদাম শান্তিদায়ক এখানে ওদেরকে আগুনে খেললো আল্লাপাকে কি ঘোষণা জাহিরভাবে তারা বিজয়ী হইতে না বাচ্চা তার অভিপ্রায় বাস্তবায়ন করিয়া ফেলছে তাদের ক্ষেত্রে না করা এদেরকে ফাঁসি না আল্লাহ ঘোষণা দিতে রাহিক ফজুল এটা মহা সফলতা আমাদের দুনিয়ার সফলতার চিন্তা করে এদেরকে করেন এটা কোন সফলতা বিশ হাজার মানুষ আগুনে মারা পড়লো এই যে কথাগুলো এই কথাগুলো কি আল্লাপাকে বিচয় গদিকে না বুঝার কারণে কোথাও যাওয়া এটা কিনা এটা যায় না সে সময় না হকছিলেন না হ্যাঁ এটা। তালা এই জাহিরি বিপদের মধ্যে অনেক অনেক হেকমত কি করছেন আল্লাহ রাখছেন জাহিরি বিপদ গুলি দিয়েই পরিপূর্ণ কি হয় সংশোধন হ মাল পাওয়া যায় বড় বিপদ না হইলে তো এই গুলি সরবে না এই জন্য অপরিচ্ছন্ন আল্লাহ ভাত দেওয়ার জন্য আল্লাহ তালা বিপদে স্পষ্ট বল আর আল্লাপ তোমাদের হাসুমদের কথা গেলে এই জন্য আল্লাহ তালা এই তোমাদেরকে পরাজয়ের অবস্থা রাখেন আর পরাজিত না হলে তো শহীদ হয় না শহীদ বেশি হয় কখন পরাজিত মিলিয়ে তো আল্লাহ তাল একটা উদ্দেশ্য সোহাদা গ্রহণ করা লুক বানাই না সে ফেরেস্তাদের একটা উন্নত জবাব এটা যে ধরো কোন মারামারি কটাকাটি তারা করতেছে আমার জন্য কি করতেছে জীবন দিতেছে তারা সে উন্নত অবস্থা জন্য এই এটা কোনো আমি বলি আপনারা আচ্ছা রাশিয়া আক্রমণ করছিল আফগানিস্তানের উপর আমেরিকার পক্ষে ছিল সেই সময় যেহাটে কঠিন ছিল না আমেরিকা সহ নেটো সহ বিয়াল্লিশ রাষ্ট্র আক্রমণ করার পরে পাকিস্তান বরং শত্রু হয়ে যাওয়ার করে। আরব সৌদি আরব দূরে সরে যাওয়ার পরে সতেরো হয়ে আগে পরে নিচ্ছে না যখন সহজ ছিল আমাদের দেশের বিভিন্ন সব কেউ যুদ্ধে চুরি খেয়েছে রাশিয়ার বিরুদ্ধে কারণ এদেশে আসলে দুধের পোশাক এদেশে ফস করার প্রশ্ন দেয় তাহলে আপনার জানেন যে সময় এই দেশের কারণ এই দেশ আমেরিকার বলের ভিতরে আমি কেমন রপবানির গ্রুপ দিলহামুদ্দিন রপবানি আর কি কি আর কি গ্রুপ গ্রুপ ছিল না হিজু ইসলামী কি মাস অনেকগুলি ছিল না এইগুলি ভাগ হওয়া দরকার নাগজ মাঠে ভাগ হওয়া দরকার না সারা পৃথিবীর বিচার সংবাদ রাষ্ট্র এই কারণে এই জন্য আল্লাহ কি করছেন তাদেরকে ওখান থেকে কি করছেন আরো সাফ করার জন্য আমেরিকার সহায়তা থেকে বঞ্চিত করছেন পাকিস্তানের সহায়তা বঞ্চিত করছেন সৌদি আরবের সহায়তা বঞ্চিত কত মোদী যাদের সাথে আল্লাহ করছে শুদ্ধ করছে আল্লাহ বলতে তাদের উপর যে মুসিবত হচ্ছে মুসিবতের কারণে তারা সাহস হারায় নাই ও মা দুর্বলতা দেখায় নাই ও মাকানো কাপের সামনে নত হয় তাইলে সাহস হারাই ফেলা দুর্বলতা দেখানো এবং কাকারের সামনে কি হয়ে যাওয়া নত হয়ে যাওয়া এই তিনোটা কাজই হইল আল্লাহ আল্লাহওয়ালা এবং হারানো দুর্বলতা না দেখানো আদর্শ পরিত্যাগ না করা নত না হওয়া এটা হলো আল্লাহওয়ালা এবং নবীদের কি সাহায্য এবং তাদের কথা কি ছিল আমাদের আল্লা তালা আমাদের এইগুলি মাস করে ও ছাব্বিশ ডা মানা আর আমাদের পাউকে রাখেন মজবুত রাখেন তীর রাখেন রাখেন এখানে বিপদ আসলে রাস্তা ছেড়ে দিয়ে দেওয়া না রাস্তার মধ্যে থাকা এবং আল্লাহর এই বিপদের আল্লাহলা আখ রাতের বদলাও কি তার জন্য আল্লাহ তালা আছে আল্লাহ রাহু সুন্দর যারা এই কথা বলছে যে আমাদের আল্লাহ এরপরে কিরিতে আবার আরেকজনের করে দিচ্ছে আমেরিকা সত্যি ধরেছি কারণ আমেরিকার আল্লাহ একজনের জেহাদে যাই এখন তার ময় মুর্বি যারা ছিল তখন তার পাখে রেগে বোঝাইছে হ্যাঁ তোমার ছেলে কিন্তু জঘন্নাথ পথে যাইতে থাকে আসলে উদ্দেশ্য কি আসলে উদ্দেশ্য জাহাজে না যাক বিষয় এমনও কিন্তু যদি যায় আর যদি পড়ে তাহলে কি ভাখার আল্লাহ নাও নাও নাও নাও আসা না জানি নি মানুষ করলো না আল্লাহর ভয় হচ্ছে আসলে এদের এটা একটা বাহিরি বর্তমান বাদ্যিক একেবারে নগদ করা যায় তাদের আর যারা এরপরে থাকতে পারবেন ইনশাল্লাহ নিয়ে এবং চূড়ান্ত হাসপুরের মাঠে যে বিজয়ের কাফেলা একটা মিছিল সে বিজয়ের কাফেলার মন্ত মুক্তি করবে আর উর নগদ করা যায় তারা কোথায় নিয়ে যেতে তার চিন্তা করা হচ্ছে